আসসালামুকুম মরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলাত ওসসালাম আল নবীন মহম্মদ ও আলহিহি ও আসহাবিহি আজমাইন সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুহান আলার দরুদ এবং সালাম তথা শান্তি নাজিল হক প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লামের প্রতি তার সকল পরিবার সদস্য তার সকল সাহাবা ইকরাম এবং ক্যামত পর্যন্ত আগত সকল অনুগত আল্লাহ আল্লাতাল বান্দাদের প্রতি সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ পৃথিবীর যে প্রান্ত থেকে আজকে আমাদের এই প্রোগ্রামে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমরা ধারাবাহিক কয়েকটি পর্বে আলোচনা করে আসছিলাম অন্তরের আমল সমূহ প্রসঙ্গে আল্লাহ আমাদের আমাদেরকে যে অন্তর দিয়েছেন এ অন্তর দিয়ে ভালো এবং মন্দ দুই ধরনের কাজই করা যায় অন্তর দ্বারা সম্পাদিত ভালো কাজ আলোচনা ধারাবাহিক কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছি এ পর্যায়ে আমরা অন্তর দ্বারায় যে সমস্ত অন্যায় এবং গুনাহের কাজ করা যায় সেগুলো প্রসঙ্গে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে সর্বপ্রথম গুনাহের কাজ তথা আল্লাহ তালার নাফর মানি এবং নিষিদ্ধ বিষয়সমূহকে আল্লাহ তালার নিষিদ্ধ বস্তুসমূহকে কেয়ার না করা অর্থাৎ আল্লাহ তালার অবাধ্যতার ভয়াবহ পরিণাম এবং ক্ষতি কী সে বিষয়ে আগে একটু আলোচনা করবেন সে আল্লাহ সোহিবুখারি হাদিসে আর্সে রসুল্লাহ সাল্লি সাল্লামের সাদ করেন ইদা নাহাই তুকুম আনসাই ইনফাজ ওইদা আমার তুকুম বি আম যখন আমি তোমাদেরকে কোনো কাজ করতে নিষেধ করব তখন তোমরা সে কাজ থেকে বেঁচে থাকবে বিরত থাকবে আর যখন কোনো কাজ করার নির্দেশ করব তখন তোমরা যতটুকু সম্ভব সেটা করার চেষ্টা করবে এই হাদিসটুকু আমাদেরকে সুস্পষ্টভাবে একটি শিক্ষা দেয় সেটি হলো এই একজন মুসলিম তার জীবনে ভালো কাজ সম্পাদন করার জন্য যতখানি চেষ্টা করবে মন্দ কাজ থেকে বিরত থাকার চেষ্টাটা তার চাইতে অনেক বেশি হতে হবে আমরা আজকাল সাধারণত দেখা যায় ইতিবাচক কাজ করার জন্য যতখানি চেষ্টা আমরা করে থাকি নেতিবাচক কাজ থেকে বিরত থাকার ব্যাপারে আমরা ততখানি সচেতন থাকি না অথচ হাদিসের রসুল্লাহ সাল্লাসাল্লাম ইতিবাচক কাজের ব্যাপারে বলছেন যে যতটুকু সম্ভব ইতিবাচক কাজ করো। তবে নেতিবাচক কাজগুলো থেকে যতটুকু সম্ভব বা যতটুকু সাধ্যে কুলায় এরকম কিছু না বলে তিনি সাধারণভাবে বলেছেন যেটাই নিষেধ করা হয়েছে সেটা থেকে যেন আমরা বেঁচে থাকি বিরত থাকি আবু ফরে রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লিয় সাল্লামের সাথ করেন ইন্দয়াগার ওমো মিনাগার প্রত্যেকটা ইমানদারের ভিতরেই আত্মসম্মান বোধ আত্মমর্যাদা বোধ আছে আল্লাহ তালার ভিতরেও আত্মসম্মান বোধ আল্লাহ তালার ভিতরেও আত্মমর্যাদা বলতে একটা জিনিস আছে। আর আল্লাহর আত্মসম্মান বোধ আর ইমানদার বা সাধারণ মানুষের আত্মসম্মান বোধের ভিতরে পার্থক্য আছে আল্লাহর আত্মসম্মান বোধ কেমন সে সম্পর্কের সরলাল্লাহ সৌদাল্লা সাল্লাম বহারে এবং মুসিম রি হাদিসে বর্ণনা করতে গিয়ে বলেন ওয়াগাইরাত্লাহ আল্লাহর আত্মসম্মান হলো এরকম যে আই আতিয়াল মকমেন ইমানদার এমন কোনো কাজ করে বসবে যে মাহারাম যেটাকে আল্লাহ তালা হারাম করেছে। আল্লাহ নিষেধ করেছেন এরকম কোনো কাজ করলে সেটি আল্লাহর আত্মসম্মানে লাগে আল্লাহর আত্মমর্যাদাকে টাচ করে একজন মানুষ তারাত্মমর্যাদার কারণে তার কাছে যেরকম কিছু জিনিস খুব খারাপ লাগে আল্লাহ তালাহ কাছে খুবই খারাপ লাগে যখন আল্লাহর নিষিদ্ধ বস্তু নিষিদ্ধ কর্মকাণ্ড বান্না সম্পাদন করে বসে অন্য একাদিসে আসে রসুল্লাহ সাল্লুসাল্লাম বলেছেন আল্লাহ তালা তোমাদের জন্য কিছু বিষয়কে করণীয় তথা কর্ম হিসেবে ধার্য করে দিয়েছেন সেগুলোকে তোমরা নষ্ট করো না অর্থাৎ সেগুলোকে তোমরা সম্পাদন করো সেগুলোকে তোমরা কাজে পরিণত করো ওয়াহারামা আসিয়া ফালাহান তাহিকু হা আর অনেক বিষয় আছে যেগুলোকে আল্লাহ তালা হারাম করেছেন নিষেধ করেছেন সেই নিষিদ্ধ বস্তুগুলোকে তোমরা লঙ্ঘন করো না ওহাদ্দ হুদান ফালাহ দু হা আর অনেক হদ এবং সীমানা ঠিক করেছেন সেই সীমানাগুলোকেও তোমরা অতিক্রম করো না ওহা ফালাহ আশিয়া নিসিয়ান। ফালাত হ্যাথ আনহা আর কিছু বিষয় আছে যেগুলো সম্পর্কে আল্লাহ তালা হালাল হারাম করণীয় কিংবা নিষিদ্ধ কিছুই বলেন নেই সেগুলো নিয়ে তোমরা ঘাটাঘাঁটি করো না সেগুলোকে স্বাভাবিক অবস্থায় রাখো হারাম বলতে চেয়েও না এহাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ সুহাতার আদেশ এবং নিষেধের আলোকে আমাদের জাগতিক সব কর্মকাণ্ডকে তিনটি ভাগে ভাগ করা যায় কিছু আছে করণীয় কিছু আছে বর্জনীয় আর কিছু আছে কোরআন এবং সুন্না সম্পর্কে করা না করা সম্পর্কে স্পষ্টকর নির্দেশবা নিষেধ হয়। এই হাদিসের আলোকে এই যে তিনটি কর্ম দেখলাম এই তিনটি কর্মের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আগে দুই হাদিস থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তালা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হারাম কাজ থেকে বেঁচে থাকা। আবু হরে রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রসুলাল্লাহ সাল্লুসাল্লাম আমাকে বলেছেন এখলি হা আরিমা তখন আহবাদাস সুনানিসে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আবুরুল্লাহকে একান্তে একেবারে খুব কাছের মানুষকে যে উপদেশ করা হয় সেই উপদেশের অংশ হিসাবে তাকে উপদেশ করেছেন তুমি গুনাহের কাজ থেকে বেঁচে থাকো হারাম কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করো তাহলে তুমি হবে সাধারণ সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বড় আহ সবচেয়ে বড়ো ইবাদত গুজার তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে সবচেয়ে বড়ো এবাদত গুজার ওই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি গুণা থেকে বাঁচে হারাম থেকে বাঁচে আমাদের সমাজে এবাদত গুজারের ধারণা যেটি বর্তমানে আসে সেটি হল আমরা মনে করি মানুষ যখন বেশি বেশি নফল রোজা রাখে নফল সালাত আদাই করে নফল দান সৎকা করে বেশি বেশি মসজিদে অবস্থান করে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে তাকে আমরা সবচেয়ে বড়ো আবেদ হিসেবে জানি এবং তিনি সবচেয়ে বড়ো আবেদও বটে কিন্তু এর বিপরীতে একটি লোক খুব বেশি হালাল ইতিবাচক কাজ অর্থাৎ করণীয় কাজগুলো খুব বেশি করতে পারেন না শুধু ফরজ চালাত আদায় করেন নফল চালাত করতে পারেন না নফল রোজারা রাখা সুযোগ পান না অথবা নফল দান তিনি করতে পারেন না কিন্তু ফরজগুলো আদায় করেন তবে হারাম কাজ থেকে বাঁচার ব্যাপারে তিনি অত্যন্ত সিরিয়াস এই লোকটির ব্যাপারে আমাদের ধারণা খুব বেশি ভালো থাকে না অথচ আল্লাহর কাছে এই লোকটির মর্যাদা বেশি একজন মানুষ অনেক ভালো কাজ করেন পাশাপাশি হারামার সঙ্গেও তার সম্পর্ক আছে। তিনি হারাম কাজও করেন প্রচুর কোরআনতাল করেন আবার হারাম ফিল্মও দেখেন প্রচুর ডান সৎকা করেন আবার হারাম পথে উপার্জনও করেন অনেক বেশি হজমরা করেন আবার সুদ বা ঘুষের সঙ্গে জড়িত থাকেন অনেক বেশি মসজিদে পড়ে থাকেন আবার বাইরে এলে মানুষকে ধোকা প্রতারণা গালমন্দ ইত্যাদি করেন তাহলে এই লোকটার চাইতে অনেক অনেকগুণ শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি খুব বেশি নফল সৎকা দান নফল কোনো কাজ করতে পারে না ফল কাজগুলো করে শুধু আর হারাম থেকে বেঁচে থাকে এই হারাম কাজ থেকে বেঁচে থাকার গুরুত্ব আমরা এই কয়েকটি হাদিস থেকে স্পষ্ট জানতে পারলাম আবু হরে রদি আল্লাহ তোলাহুকেও একই উপদেশ দিচ্ছেন রসৌল সোল্লা সাল্লাম যে হারাম থেকে বেঁচে থাকো তাহলে তুমি সবচেয়ে বড়ো আবেদ হতে পারো সময় তো আমিরুল মেনিন ওমর আব্দুল খত্তা আব রদিয়াল্লাহ তোলাহ বলেন আল্লাহ কোরআন একমি যে বলেছেন মঞ্জা আবিল হাসান আশু আল আলীহা যে ব্যক্তি কোনো একটি ভালো কাজ করবে তাকে আল্লাহ তার দশ গুণ ভালো বিনিময় দিবেন যে ব্যক্তি কোনো একটি ভালো কাজ করবে আল্লাহ তালা তাকে দশ গুণ বিনিময় দিবেনা আর যে ব্যক্তি কোনো খারাপ কাজ করবে আল্লাহ তাকে মাত্র একটি গুণ দিবেন অর্থাৎ ওই খারাপের একটি পরিণতি তাকে ভোগ করতে হবে এ আয়াত তেলাহাত করে অমরুল্লাহ তোমরা বলেন তোমাদের মধ্যে কেউ যেন প্রতারিত না হয়ে যান কেউ যেন এটা মনে না করে যে তাহলে তো আমি মন্দ কাজের যে ব্যাপারটা এটা খুব বেশি জঘন্য না কারণ মন্দ কাজ করলে একটি গুণা হবে একটি অন্যায় লিপিবদ্ধ হবে আমার আমল নামায় আর ভালো কাজ করলে অনেক সব লেখা হবে তাহলে মন্দ কাজ থেকে বাঁচার চেষ্টা চাইতে ভালো কাজ বেশি পরিমাণ করা দরকার এটা যেন তোমাদের মধ্যে কেউ না বুঝে এ আয়াতে যেন আল্লাহতালা মন্দ কাজ করলে মাত্র একটি গুণাই লেখা হবে এমাত্র একটি গুণাই লেখা হবে বেশি লেখা হবে না এখান থেকে কেউ যেন মন্দ কাজকে হালকা মনে না করে কারণ একটি হারাম কাজ যদি কেউ করে তাহলে তার ক্ষতি একটি থাকে না তার ক্ষতি বহুবিধ ক্ষতিতে রূপ নেয় একজন মানুষ যখন একটি হারাম কাজ করে তিনি সর্বপ্রথম যেটি হয় সেটি হল আল্লাহতালার রহমত থেকে তিনি দূরে সরে যান আল্লাহ তালাকে অসন্তুষ্ট করেন আল্লাহ তালা তার প্রতি নারাজ হয়ে যান ফলে সেই রহমত থেকে দূরে সরে যান তার দ্বিতীয় ক্ষতি হলো শয়তান হারাম কাজ করার ফলে ওই লোকটির প্রতি সন্তুষ্ট হয়ে যান তৃতীয়ত যেটি সিটি হলো ওই লোকটি হারাম কাজ করার ফলে জান্নাত থেকে দূরে সরে যায় চতুর্থত যে ক্ষতিটি সেটি হলো সে ওই কাজটি করার ফলে জাহান্নামায়ের খুব নিকটবর্তী হয়ে যায় পঞ্চমত যেটি সেটি হলো ওই লোকটি হারাম কাজ করে অন্য কারোর ক্ষতি করল না বরং সে নিজের আত্মাকে কষ্ট দিল কারণ মানুষকে আল্লাহ তালা যে আত্মা বা রোহ দিয়েছেন এই রুহ গুনাহের বা হারাম কাজের ফলে এই রুহ কষ্ট পায় কোন কোনো হারাম কাজ এমন আছে। যে হারাম কাজটির ফলে আল্লাহর বিভিন্ন সৃষ্টি তার জন্য লাহানত করতে থাকে এটা ষষ্ঠ ক্ষতি যে অনেক আল্লাহ তালার সৃষ্টি আমার জন্য কি করবে লাহানত করবে অভিসম্পাত করবে আমার জন্য গজব গজবদা করবে আরেকটি ক্ষতি হল যে আমি আমার নিজেকে ময়লা যুক্ত করছি আমার আত্মাকে ময়লা দ্বারা পরিপূর্ণ করে ফেলছি আর ময়লা দ্বারা পরিপূর্ণ করলে কী হবে হাদিসুর আসেলুসুল্লাহাম সাল্লা সাল্লামে স্বাদ করেছেন যদি কেউ একটি অন্যায় করে তার অন্তর একটি কালো দাগ পড়ে একটি করে একটি কালো দাগ পড়ে আস্তে আস্তে তার অন্তরটি কালিমাযুক্ত হয়ে যায় ফলে একটি আয়নার উপরে যেরকম স্বচ্ছ আয়নার উপরে যেরকম দাগ পড়তে পড়তে পড়তে ওইটা যেরকম ময়লা হয়ে গেলে তাতে ভালো মন্দ চেহারার কোনো কিছুই বোঝা যায় না ঠিক একই ভাবে ওই অন্তর দ্বারাই আর ভালো কিছু সে ভালোবা মন্দ নিরূপণ করতে পারে না পার্থক্য করতে পারে না হারাম কাজ বেশি করার ফলে তাহলে অষ্টম যে ক্ষতিটি এই হারাম কাজের সেটি হলো হারাম কাজের ফলে আমাদের অন্তরগুলো সম্পূর্ণ অপরিচ্ছন্ন হয়ে যায় হিতাহিত জ্ঞান থাকে না ভালো এবং মন্দ আমরা নিরূপণ করার শক্তি হারিয়ে ফেলি নবম যে ক্ষতিটি হয় নয় নম্বর সেটি হলো এই হারাম কাজ করার ফলে আমি আল্লাহর সৃষ্টি জগতের অনেক কিছুকে আমার বিরুদ্ধে সাক্ষী হিসাবে আমি স্থির করে ফেললাম আমি যখন কোনো হারাম কাজে লিপ্ত হলাম তখন আমার যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আমার বিরুদ্ধে কেমতের ময়দানে সাক্ষী দিবে আল্লাহ তালা কোরআনকারিমে বলেন আল আল্লাউমা আল্লা আফাহিম অতুকাল্লিমোনা এই দিহিম অতাসাধু আর কানু বি আজ অর্থাৎ কেমন দিন আমি মানুষের মুখে মোহর মেরে দিব দুনিয়াতে বহুত চাহাবাজি চলে চাহাবাজি করে অনেক কিছু ধামা চাপা দেওয়া যায় আল্লাহ তালার দরকার সেটি চলবে না আল্লাহ মুখে মহর মেরে দেবেন এবং আল্লাহ বলেন অতুকাল্লিমুনা এই দিহিম মানুষের হাত সেদিন আমার সঙ্গে কথা বলবে অত সাধু আর জুলুহম মানুষের পাওগুলো আমার কাছে সাক্ষ্য দিবে। আর তখন মানুষ বলবে মানুষের নিজের অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য করে বলবে লিমা সাহিত্য মালেই না তোমরা কেন অকারি চুলো দিহিম তারা নিজেদের চামড়াকেই বলবে কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলে তারা বলবে আন্ত আল্লাহ আন্তঃকুল্লা সেই যে আল্লাহ সব জিনিসকে কথা বলার শক্তি দিয়ে থাকেন সে আজকে আমাদের বাক শক্তি দিয়ে দিয়েছেন অতএব গুনহ করার ফলে হারাম কাজ করার ফলে আরেকটি ক্ষতি নয় নম্বর ক্ষতি যেটি সেটি হলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কে আমাদের মায়ে দানে এবং শুধু অঙ্গ প্রত্যঙ্গ নয় যে জায়গায় করছি জায়গা এবং আল্লাহ সৃষ্টি জগতের অনেক কিছু আমার বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড়াবে এ পর্যায়ে একটি ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে বিরতির পরই আল্লাহ আমরা একই বিষয়ে আলোচনা কন্টিনিউ করব এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলার দেখুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালাম আলাইকুম রহমতুল বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম হারাম কাজ থেকে বেঁচে থাকার গুরুত্ব প্রসঙ্গে হারাম কাজ থেকে বেঁচে থাকার গুরুত্ব অনেক বেশি অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা হারাম কাজ বা অন্যায় কাজগুলোর ব্যাপারে নিষিদ্ধ কাজগুলোর ব্যাপারে আমরা ছোটো এবং বড় অর্থাৎ কিছু যেহেতু নিষিদ্ধ কাজ দুই প্রকার কিছু আছে বড় যেগুলোকে কবায়ের বলা হয় কবায়েরও জুনুক বা বড়ো অন্যায় বলা হয় মহাপাপ বলা হয় আবার কিছু আছে ছোট ছোটো সগাইয়েরও জুনুক ক্ষেত্রে আমাদের ভিতরে অনেক সময় দেখা যায় যে ছোট ছোট গুনাহ বা সগিরা গুনাহ বলে অনেক কিছুকে আমরা খুব ছোট বা তুচ্ছ মনে করি অথচ রসুল্লাহ সাল্লিয়াম স্পষ্টভাবে হাদিসের ভিতরে ইস্বাদ করেছেন লা আহ্ন তোমরা কোন গুনাহের কাছকে ছোট মনে করো না কোনো কোনো বর্ণাতে আসে মহাকারাত থেকে বেঁচে থাকার জন্য তিনি খুব বেশি সাবধান করেছেন অতএব আমাদের খুব বেশি লক্ষ্য করা উচিত গুনাহ বড়ো কি ছোট এটি দেখার বিষয় নয় বরং গুনাহা থেকে আমাকে বেঁচে থাকতে হবে আর অন্যায় কাজ বা নিষিদ্ধ কাজ ছোট আর বড়ো এটি বিষয় নয় বিষয় হলো নিষিদ্ধটা কার আল্লাহ তালার পক্ষ থেকে যিনি যত বড় তার নিষেধাজ্ঞার গুরুত্ব তত বেশি সোহি বুখারিতে বর্ণিত হয়েছে আব্দুল ইবুলি মাসুদ রিউল্লা তালন বলেন যে ইন্দাল মোকেনা জুনুবাহু কান্নহ কায়দুন তাহ জ্যাবালিন একজন ইমানদার যখন কোনো গুনাহের কাজে লিপ্ত হয় তখন তার কাছে মনে হয় যে তার মাথার উপর একটি পাহাড় আছে এই পাহাড় যেন তার মাথায় ভেঙে পড়বে একটি হারাম কাজ করলে একটি অন্যায় কাজ করলে তার কাছে এতটা সেটা জঘন্য মনে হয় এবং সে নিজের প্রতি নিজে এতরা বৎসনা করতে থাকে এতটা সে অনুশোচনা করতে থাকে পক্ষান্তরে ওয়নাল ফাঁজের ইয়ারা জনৌবাহু ক্যাদুবা মাররা আলা আনফি একজন গুনাহার ব্যক্তি যখন গুনাহের কাজ করে তখন নাকের সামনে দিয়ে মাসি গেলে বিষয়টিকে যেরকম হালকা মনে করা হয় তার কাছে বিষয়টা এরকম হালকা লাগে অতএব সম্মানিত দর্শকবৃন্দ হারাম কাজ তথা আল্লাহ তালার নিষিদ্ধ বস্তুর ব্যাপারে সিরিয়াস দৃষ্টিভঙ্গি রাখা এটা ইমানদার হালাম আর হারাম কাজ তথা আল্লাহ তালা নিষিদ্ধ বস্তুর ব্যাপারে আমাদের আচরণ যদি হয় খুব স্বাভাবিক খুব নর্মাল তাহলে সেটি হবে একজন ফাজির একজন আল্লাহর অবাদ্য একজন আল্লাহর নাফরমানের আলামত এবং তার মার্কা অতএব আসুন আল্লাহর করণীয় কাজ তথা নির্দেশিত বিষয়ের ব্যাপারে আমরা যতটা গুরুত্ব দিয়ে থাকি আল্লাহ আল্লাহতালার নিষিদ্ধ বস্তুর ব্যাপারে তার চাইতে অনেক বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি আমাদের অন্তর দিয়ে ভালো অনেক কাজ করা যেতে পারে সে বিষয়ে আমরা অবশ্যই গুরুত্ব আরোপ করব তার চাইতে বেশি গুরুত্ব দেব অন্তর দিয়ে মন্দ কোনো কাজ যেন আমাদের দ্বারা হয়ে না যায় অন্তর দ্বারা কি কি মন্দ কাজ হতে পারে আসুন সে আলোচনায় সরাসরি চলে যায় অন্তর দ্বারা যে সমস্ত গুনাহের কাজ আমরা করতে পারি তালার। অবাধ্য হতে পারি আল্লাহ আল্লাহতালার অবাধ্য হওয়ার বিষয়গুলোর মধ্যে থেকে একটি হলো অহংকার অন্তর দিয়ে মানুষ আল্লাহ আল্লাহতালার অবাধ্য হওয়ার যে সকল বিষয় আছে তোর মধ্যে অন্তর দ্বারাকৃত সবচেয়ে বড়ো অপরাধ হলো অহংকার এই অহংকার বা অহমিকা এটা এমন একটি রোগ যেই রোগের ক্ষতিকর দিক অনেক যেগুলো আমরা ধারাবাহিক আলোচনা করবো ইংশা আল্লাহ আল্লাতালা কোরআন কেরিমিনের ভিতরে বলেন ইন্দ লাউ হেবুকুল্লা মুক্তারিন ফাহুর যারা অহমিকা করে যাদের ভিতরে দাম্ভিকতা আসে যারা নিজেকে বড়ো মনে করে এই লোকগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন না। হাত আল্লাহ তালা বলেন আল্লাহ খাদ্যাকালীন নাস জমিনে খুব আপোটের সাথে চলো না অহংকারী হিসেবে এবং মানুষের সামনে চেহারাকে একেবারে বিবর্ণ করো আত্ম অহংকারের বসে আব্দুলিবাহ মাসুদরতি আল্লাহ তালা বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম এর সাদ করেছেন যে ব্যক্তির অন্তরে বিন্দু মাত্র অহংকার আছে একেবারে সামান্য পরিমাণ অহংকার যে ব্যক্তির অন্তরে আছে ওই ব্যক্তি সম্পর্কে রসোল্লাহ সাল্ল সাল্লাম এরশাদ করেছেন যে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সাহবা ইকরাম জিয়াশিয়া রসোল্লাহ আমাদের ভিতরে কেউ এমন আছেন যে ভালো পোশাক পছন্দ করেন ভালো শ্বাসগোষ পছন্দ করেন ভালো জুতা পছন্দ করেন তো এরকম নিজে ভালো শ্বাসগোষ করলে ভালো জামা কাপড় পোশাক করলে এটাও কি অহংকারের মধ্যে এটাও কি নিজের বরত্ব জাহিরের মধ্যে পড়বে কি না সহি মুসিম ইহাদিস আসেল রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ইন্দির ইউ হ্যাভুল জামাল আল্লাহ তারা সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন অতএব এটা কোনোভাবেই অহংকারে পড়বে না এটাতে কোনো সমস্যা নেই কিন্তু হাদিস থেকে আমরা যেটি বুঝতে পারলাম সেটি হলো যে ব্যক্তির অন্তরে বিন্দু পরিমাণ অনুপরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তির জান্নাতে প্রবেশ করবে না তার জন্য জান্না হারাম আল্লাহ সুহাল সুরা জাফিয়ার ভিতরে সাত করেন ওয়ালাহুল কিবরিয়া অফিস ওয়াহুল আজিজুল হাকিম আসমান এবং জমিনের সমস্ত বলত্ব শুধুমাত্র আল্লাহর কেউ যদি অহংকার করে কেউ যদি বলত্ব জাহির করে কেউ যদি দাম্ভিকতা দেখায় তো প্রকারান্তরে সে কিন্তু আল্লাহ তাল্লাহার এই গুণ্যের টানাটা নি করল আবু হরে রবি আল্লাহ তালন হতে বর্ণিত রসুল্লা সাল্লা সাল্লামের সাথ করেছেন যে আল্লাহ তালা হাদিসি কুদ্সির ভিতরে বলেন আলকিবরিয়া ও রিদায়ী অহংকার করা বা নিজের বলত্ব জাহির করা এটা আমার চাদর বলে আজমাত ইজারই মাহাত্ব এবং বিশালত্ব এটি আমার ভূষণ ফামান না জনি যে ব্যক্তি আমার সঙ্গে এটা নিয়ে টানাটানি করবে অর্থাৎ যে ব্যক্তি বলত্ব জাহির করবে যে ব্যক্তি অহংকার করবে সে ব্যক্তি এর কোনো একটা নিয়ে যে ব্যক্তি টানাটানি করবে আল্লাহ তালা বলেন হোফিন্নার যে আল্লাহ তালা হাদিসে কুচিতে বলছেন আমার এই বড়ত্ব আমার এই অহংকার আমার এই দুটি গুণ পোশাকের মতো এগুলো নিয়ে যে ব্যক্তি টানাটানি করবে সে ব্যক্তি আমি জাহান নামে নিক্ষেপ করব। আল্লাহ তালা আমাদের হেফাজত করেন সম্মানিত দর্শকবৃন্দ অহংকার একজন মানুষের ভিতরে থাকলে তাঁর কোন কোন ক্ষতির সম্মুখীন তিনি পতিত হবেন সেগুলোর আলোচনা আমরা চলে যাচ্ছি অহংকার যদি কারোর ভিতরে থাকে এক নম্বর হলো অহংকার মানুষকে কুফুরি পর্যন্ত নিয়ে যায় অহংকারের ফলে মানুষ কাফের পর্যন্ত হয়ে যায় এ প্রসঙ্গে আমরা কোরআনে করিমের সে আয়াত স্মরণ করতে পারি সুরে বাহার যেখানে আল্লাহ সুত ইবলিস কাফের হওয়ার প্রেক্ষাপট বর্ণনা করেছেন ইবলিস জিনদের মধ্য থেকে অত্যন্ত নেক একজন আল্লাহ তালার বান্দা ছিলেন ভালো জিন ছিলেন ফিরেস সঙ্গে ইবাদত করতে করতে করতে করতে তার মর্তব্য অনেক বেড়ে গিয়েছিল কিন্তু তিনি মূলত জিন ছিলেন তিনি আল্লাহর হুকুম পালনকারী বান্দা ছিলেন কিন্তু এই ইবলিস যখনই আল্লাহর হুকুমকে লঙ্ঘন করল লঙ্ঘন করে সে আল্লাহর অভিশপ্ত হয়ে গেল এবং কাফের হয়ে গেল এই যে কাফের হয়ে গেছে ইবলিস কেন কাফের হয়েছে আল্লাহ তালা এ সম্পর্কে বলেন আবা ওয়াস্তাকবার ওয়াকায় কাফিরি যখন আদমআলামকে সেদা করতে বলা হলো ইবলিস তখন অস্বীকার করলো এবং অহমিকা দেখালো দাম্ভিকতা প্রদর্শন করলো যখন সে দাম্ভিকতা প্রদর্শন করেছে তখন সে কানামিনাল কাফিরিন কাফির কাফের দ্বার অন্তর্ভুক্ত হয়েছে তাহলে আয়ের থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষ যখন অহংকার করে বা কেউ যখন অহংকার করে অহংকার করার ফলে সে কোনো কোন ক্ষেত্রে তার অহংকার তাকে কুফুরি পর্যন্ত নিয়ে যায় অর্থাৎ কাফের পর্যন্ত বানিয়ে দেয় রসুল্লাহ সাল্লিসাল্লাম এ প্রসঙ্গে অনেক অনেক সতর্ক আমাদেরকে করেছে কোরআনে করিম আল্লাহ তালা এ সম্পর্কে বিভিন্ন জায়গায় বলেছেন আল্লাহ তালা বলেন লাহা ইল্ল্লাহ ইস্তাক বিরোন এম আল্লাহ আল্লাহতালা অহংকার প্রসঙ্গে ইবলিসের এই বিষয়টি আমাদেরকে উল্লেখ করে সাবধান করছেন যে ইবলিস কিন্তু অহংকার করার ফলে কি হয়েছে কান আমিনাল কাফিরিন সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে অতএব কাফেরদের অন্তর্ভুক্ত হওয়ার পিছনে আল্লাহর অবাদ্য হওয়ার পিছনে আল্লাহ রহমত থেকে বিজিত হওয়ার পিছনে সর্বপ্রধান যে কারণটা ছিল ইবিসির ভিতরে সেটি হল তার ভিতরে অহংকার ছিল অহংকারের ফলে দ্বিতীয় যে ক্ষতিটি হতে পারে সেটি হলো জান্নাত থেকে মারুম হয়ে যাওয়া ইতিপূর্বে আমরা একটি হাদিস শুনতে পেলাম যাতে রসুল আকরম সল্লা সাল্লাম বলেছেন লায়াত হুল জন্নাতে মানকানাফি কালবিহি মসকাউল জরিম মিনকিবর যে ব্যক্তির অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না অন্য হাদিসে আসে রসুল আকরম সল্লাহ আলিয়া সাথ করেছেন যে ব্যক্তির আল্লাহ তালার ভূষণ তথা অহংকার এগুলো নিয়ে টানাটানি করবে তাকে আল্লাহ তালা জাহান্নামে নিক্ষেপ করবেন অর্থাৎ সেই জাহান্নামে যাবেন অহংকারের আরেকটি বড় ক্ষতিকর দিক অহংকার করার ফলে মানুষ ক্যামতের ময়দানে রসুল আল্লাহ সাল্লা থেকে দূরে সরে যায় কারণ হাদিসা আরসাল রসুল্লা আকরম সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর বান্দাদের ভিতরে যাদের ভিতরে নেক আখলাক বা ভালো চরিত্র থাকবে যারা উত্তম আখলাকের অধিকারী হবে রসুল্লাহ আকরম সাল্লি সাল্লাম বলেছেন তারা ক্যামতের ময়দানে কাছে থাকবে আর এর বিপরীতে তিনি বলেছেন যাদের ভিতরে অহংকার থাকবে তারা রসুল্লা আকরম সল্লা আসাল্লাম থেকে কেমাতর ময়দানে দূরে থাকবে আর কাছে থাকবে না আবুসাই কুদ্রি রদির্লাহ থেকে বর্ণিত রসুল্লা আকরম সাল্লিয় সাল্লামের স্বাদ করেছেন যে জান্নাত এবং জাহান্নাম এরা একবার বিবাদে লিপ্ত হয়েছিল বিবাদে লিপ্ত হলে এটি হয়তো কেমতর ময়দানে হবে আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন সহিমুসিমের বর্ণনা দুই নম্বর হাদিসে আসে যে জান্নাত এবং জাহান্নাম উভয় বিতর্কে লিপ্ত হল এই উভয় যে বিতর্কে লিপ্ত হয়েছে এই বিতর্কে লিপ্ত হওয়ার একটা পর্যায়ে জাহার বলতে লাগলো যে আমার কাছে ও সমস্ত লোকেরা আসে যারা অহংকারী কিন্তু জান্নাত তার বিপরীতে বলতে লাগলো যে আমার কাছে ও সমস্ত লোকেরা আছে যারা বিনয়ী এই উভয় বিতর্কে জান্নাত জাহান্নামের উপরে প্রাবল্য বিস্তার করলো এবং সে বিজয়ী হলো অর্থাৎ বান্দাদেরকে নিয়ে জান্নাত সন্তুষ্ট আর জাহার অহংকার করে অহংকারীদেরকে নিয়ে অতএব আসুন অহংকারের এই ব্যাধি থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে অহংকার থেকে মুক্ত করুন আল্লাহ তালা আমাদের সকলকে গুনাহের কাছ থেকে বেঁচে থাকার তোফিক দান করুন অন্তর দ্বারা হারাম কাজ করা থেকে আল্লাহ হেফাজত করুন আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে সালামু আলাইকুম ওরমতুল্লাহি नाम कर दिए सम्पद के विशुद्ध कर এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভিকে সমর্থন করুন ডোনন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোট ইউকে পোস্ট কোড বি ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ইউরো অ্যাকাউন্ট নম্বর ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর শর্ট কোড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 এই দায়িত্ব পূরণ করুন ইসলাম থেকে দৌড় থেকে দৌধ অবৈধের মোহ বিপথে গমন অপসংস্কৃতির চর্চা আর অনেক সমস্যা হতাশাগ্রস্ত যুব সমাজ